أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون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 وَإِنْ يَرَوْا مِنَ مِّنَ السَّمَاءِ سَاْقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ يَوْمَ لَا يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ ফু النُّجُومِ پچیس نمبر پہ انشاء اللہ سورار پچتے آسا کرال کر নাকি তারা সৃষ্টি হয়েছে কোন কিছু ছাড়াই নাকি তারা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে নাকি আসমান জমিন কি তারা পয়দা করেছে সৃষ্টি করেছে বাল্লা আসল কথা হচ্ছে ওরা করে না আমাজ नि तरबस्ताना ट्रेडर आज पुंजीबा दखल प्रतिष्ठित नी तर मई आगे दिए ते बे उपरे उठे আর কোথায় কি নাজির হচ্ছে ওহির খবর তাদের কাছে আছে কিছু মুস্তামিমে সুলতান তাহলে তাদের যারা এগুলা শুনেছে এরকম কেউ যদি থাকে তাহলে তারা দলিল প্রমাণ সহকারে সেগুলোকে হাজির করে দিক নাকি আল্লাহ তালার জন্য মেয়েগুলো আছে আর ছেলেগুলোর সবগুলোর মালিক তারা আমরা নাকি ওদের কাছে গাইবের খবর আসে এগুলা তারা বসে বসে লেখে আমি না কাইদা নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায় কোনো চক্রান্ত করতে চায় এই সমস্ত আল্লাহ গুন কত পবিত্র আল্লাহ ওই সমস্ত বিষয় থেকে যেগুলার শরিক তারা আল্লাহকে বানিয়ে নিয়েছে তারা যদি এমন কি দেখতে পায় যে আসমানের ম্যাঘের বিশাল একটা বলবে এগুলো ছাড়া আর কিছু না ফাদার হোম হাত আপনি তাদেরকে ছেড়ে দেন ওই দিন পর্যন্ত যেদিন তাদেরকে আল্লাহর সঙ্গে দেখা হবে যেদিন তাদেরকে ওয়াদা করা হয়েছে এবং তাদেরকে তারা বেহুস হয়ে পড়ে যাবে তারা শাস্তির মুখোমুখি হবে সেই দিনের অপেক্ষা তাদেরকে ছেড়ে দিন যেদিন তাদের সমস্ত ষড়যন্ত্র তাদেরকে কোন রকমে রক্ষা করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করার কেউ থাকবে না তাদের জন্য এগুলোর পরে এগুলো ছাড়াও আরো অনেক রকমের আজাব আছে কিন্তু তাদের অধিকাংশ লোক এগুলো বুঝে না আপনার রবের অপেক্ষায় আপনি সবর করতে থাকুন আর আপনি তো আমাদের চোখের সামনে আছেন ওয়াসাবি হামদে রব্বিকা হিনা তাকুম আপনি আপনার রবের বেশি করে প্রশংসা করেন তসবি করেন যখন আপনি উঠেন অমিন আল্লাহ রাতের বেলাও রাতের বেলায় আপনার রবের বেশি করে তাসবী করেন নুজুম আর যখন তারাগুলো গায়েব হয়ে যায় অদৃশ্য হয়ে যায় তখন আপনার রবের তসবির বেশি করে করেন এই হলো মুদ্রা কথায় আয়াতগুলোর তরজমা আল্লাহ তালা নবী করিম সাল্লি সাল্লামকে গত সপ্তাহে তারা যে সমস্ত নিন্দাবাদ করত অন্যায় তহমত ওনাকে দিত ওনার বিরুদ্ধে কবি তিনি পাগল ওনাকে জিনে ভুতে ধরেছে তিনি এই সমস্ত আজগুবি কথাগুলো বাজারে ছেড়ে দিত মানুষের মুখে মুখে প্রচার করে দিত এগুলো নবী করিম সাল্লা সাল্লামকে একটু কষ্ট দিত মানসিকভাবে কষ্ট হতো কিনা কষ্ট হতো কষ্ট তো হবে কারণ তিনি চাচ্ছেন মানুষকে দিনের দাওয়া দেবেন ইসলামের সুন্দর কথাগুলো বলবেন তারা তো নিজেরা গ্রহণ করেই না আর মানুষ না শুনে এরকম অপপ্রচার ছড়িয়ে দেয় তিনি যাদেরকে দাওয়াতিকাজ করতে যাবেন তিনি গিয়ে দেখেন ওনার আগে তারা দাওয়াতিকাজ সেরে ফেলেছে লোকদের ঘরে গিয়ে বলছে তারা বলা শুরু করে দিয়েছে যে একটা লোক আসছে আমাদের এলাকায় এর মাথা ঠিক নাই নাম মোহাম্মদ এর কোনো কথা বলে শুনবা না কিন্তু ও মাথা ঠিক নাই আর ওই অপপ্রচারের কথা সবগুলো ঘরে ঘরে বলে দিয়েছে তখন তো টিভি চ্যানেল ছিল না পত্রিকা ছিল না এখন তো টিভি চ্যানেলে পত্রিকায় বসে বসে ইসলামের বিরুদ্ধে কুপ করে বলা যায় তাই না তখন তারা ঘরে ঘরে গিয়ে এই প্রচার করত বাজারে গিয়ে ওনার বিরুদ্ধে কবিতা গুচ্ছা গাইত তাহলে এগুলো উনি গিয়ে দেখতেন যে লোকদেরকে অলরেডি নেগেটিভ করে ফেলেছে একটু কষ্ট ওনার আসতো যদি আল্লাহ তালা শেষ পর্যন্ত দিনের দাওয়াত কিভাবে পৌঁছা দিয়েছে পরের ইতিহাস আপনাদের সামনে আছে কিন্তু সাময়িকভাবে একটা কষ্ট ওনার লাগতো তো এই কথাগুলো বলার পরে আল্লাহ এখন যে এই আয়াতগুলো পড়ে শুনান দেখি তারা যেগুলো আপনাকে বলে তার মোকাবেলে আমি তাদেরকে কতগুলো প্রশ্ন করি এগুলো তারা জবাব দেখে কয়টা প্রশ্ন আল্লাহ তালা করেছেন এতক্ষণ শুনলেন অনেকগুলো প্রশ্ন করেছেন এক নম্বর প্রশ্ন করলেন আল্লা তালা তাদের সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করেন যে তারা তারা কি এমনি করেই কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়ে গেছে কেউ তাদেরকে সৃষ্টি করা লাগেনি খালি অটোমেটিক্যালি হয়ে গেছে নাকি জিজ্ঞাসা করেন নাকি তারা তাদের নিজেদেরকে সৃষ্টি করেছে এই কথা আগে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কেউ এমনিতে সৃষ্টি হয়ে যায় চষ্টা ছাড়া এই ইমাম আবু হানিফার আহমদুল্লাহ আল্লাহ সম্পর্কে সুন্দর গল্প আছে এক নাস্তিক বলেছিল যে আল্লাহ আছে আমি বিশ্বাস করি না আপনি সে অনেক বিজ্ঞানী তার অনেক দর্শন আছে বড় দার্শনিক কোরআন হাদিস দিয়ে আমি কোন দলিল দিলে আল্লাহ আসেন এটা বিশ্বাস করবো না আমি তো তোমাদের কোরআনও বিশ্বাস করি না হাদিসও বিশ্বাস করি না এখন সবাই চিন্তা করলো সে এত দার্শনিক এত বিজ্ঞানী তাকে কিভাবে বুঝানো যায় যে আল্লাহ তালা আছে তখন ইমাম যে আমি তোমাকে আচ্ছা ঠিক আছে তার সঙ্গে আমার কথা হবে ওনার ঘটনায় তো এটা এরকমই আবার রিসেন্টলি পড়া নাই উনি অথবা এরকম কোন জলিল কদর ইমামের পক্ষ থেকে বর্ণিত আছে তো উনি অনেক দেরি করে আসলে অনেক দেরি করে আসলে। এসে যে এই লোকটা তোমার কোন সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল তুমি এত ঘন্টা দেরি করলাম তুই বলে যে আমি তো আসলে নদীর পারে থাকি এখন নদীটা পার হব কিভাবে নৌকা অপেক্ষা কোনো নৌকাটা কিছু নাই অনেকক্ষণ তো চিন্তা করছি কিভাবে পার হই কিভাবে পার হই কোন উপায় নাই বসতে বসতে বসতে দেখি যে হঠাৎ করে একটা নৌকা আমার সামনে হাজির কোন মানুষও নাই কিচ্ছু নাই নৌকা তৈরি করতে দেখলাম দেখি আমার সামনে নৌকা হাজির আর তো আমি নৌকা তৈরি চলে আসলাম কোনো মাঝিও নাই কেউ নাই আমাকে সবাই নৌকাটা আমি হাজির আর কোন মাঝি লাগে না তুমি বিনা মাঝিতে নৌকে আমলে তোমার পৌঁছাই দিল আমি কোনোদিন বিশ্বাস করি না কেউ তৈরি না করলে নৌকা অটোমেটিক্যালি কোনোদিন তৈরি হয় না কোনোদিনও হয় না তুমি অটোমেটিক আমি কেমন তৈরি হলাম এই গাছপালা সব অটোমেটিক নৌকা তৈরি হইতে পারে না তুমি তৈরি হয়ে গেলা আকার জমিন চন্দ্র সূর্য সব তৈরি হয়ে গেলো অটোমেটিক্যালি তখন সে ফু হইতালি কেমন তার আর কোন জবাব নাই তার জবাব তার দর্শন শেষ তার বুদ্ধি শেষ এখন বর্তমান জমানা যে কত লোক আছে আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় এই বাবা সৃষ্টি করতে পারে মা বাবাকে আল্লাহ ব্যবহার করেন একটা তরিকার মাধ্যমে কিন্তু তারা কি আসলে এই সৃষ্টি করার মালিক কত মা বাবা ছেলে মেয়ে চায় পায় না আছে না তারা একই তরিকে ব্যবহার করে কিন্তু পাচ্ছে না সারা জীবন আশা করলো পাইল না আবার কেউ শুধু ছেলে চায় ছেলে পেয়েছে মেয়ে পায় না কত আল্লাহকে দরক চেষ্টা করলো মেয়ে হয় না কেউ শুধু মেয়ে হয়েছে ছেলে চায়ও না কিন্তু এসে গেছে দুনিয়াতে মাথা মাধ্যমে আমার কাছে ফতো আসে যে ওয়াইফের শরীর খারাপ এই সব অবস্থা তারপরে যে আগে কতগুলো অপারেশন হয়ে গেছে এখন তো আবার প্রেগনেন্ট হয়ে গেছে এখন কি করা যায় এখন পরে কিছু করার নাই তো না একটু লজ্জা সরম কথা হলেও আমাদের শিক্ষণীয় আছে তাহলে বোঝা গেল সৃষ্টিকর্তা মা বাবা নন সৃষ্টিকর্তাকে আল্লাহ তো সেই সোজা কথাটাই আল্লাহ তাল্লাহ তাদেরকে বললেন যে তারা কি এমনিতে কেমন একটা বিজ্ঞান আবিষ্কার করছেন কেমন একখানে ওনার থিওরি বিগ সব কিছু। একদম একটা বিস্ফোরণে সবকিছু তৈরি হয়ে গেল আর এখন আর বিস্ফোরণ হয় না আর হয় না আর বিস্ফোরণ হয়ে নদী নালা পাহাড় পর্বত হিমালয় সবকিছু জায়গা মতো হয়ে গেল এগুলো কোনো পাগলে বিশ্বাস করার জিনিস আর এগুলোর পিছনেও বিজ্ঞানী আছে তারা তারা বিজ্ঞানী আর এই বিজ্ঞানকে অনেক গুরুত্ব দিয়ে অনেকে বিশ্বাস করে আর দারুণতে বলছে যে আমাদের সৃষ্টির বিবর্তনের কথা ইভেলুইশনের কথা থিওরি কিভাবে বানর থেকে সিম্পান থেকে আস্তে আস্তে কিভাবে মানুষ হলো আবার ছবি একে একে দেখায় কিভাবে লেজ গেল। এখন আর মানুষ যে মানুষ হয়ে বসে আছে আর সামনের দিকে আগায় না কিরি ব্যাটায় এতদূর আগালি তুই সিলি বানর সিঁড়ি সিম্পাঞ্জি কত কিছু হলি এই মানুষে হলি আর সামনে আর একটু যা আরো কিছু হ আর হয় না দেখি তাহলে এই সমস্ত কথা মানুষ এই এত সুন্দর জ্ঞান আল্লাহ তালা দিয়েছে কিন্তু মানুষ বোকা হয়ে বসে থাকে কেন মানুষ নিজের নিজের কে সৃষ্টি করে নাই কাউকে সৃষ্টি করে না সৃষ্টি করে একমাত্র আল্লাহ এই প্রশ্ন ভেরি ক্লিয়ার কাফের কাছে এর কোনো জবাব ছিল না বরঞ্চ তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল মান খালা কাসমাবল আরো জিজ্ঞাসা করি এখন তো কি বলে তারা অবশ্যই বলবে সাইয়া না সেটার উত্তর সারা নিজের জবাব দিয়েছে আল্লাহ সারা এগুলো কেউ সৃষ্টি করে নাই এগুলো জানার পরেও বাল্লা তারা এগুলা জানে বুঝে ঠিকই কিন্তু আল্লাহ তালার উপর যে ইমান যে ইকিন যার ভিত্তিতে আল্লাহ তালার পাঠানো নবী রাসুল ওয়াহিকে বিশ্বাস করতে হবে এবং আখরাত করতে হবে তারা এগুলো করে না জানলেও তারা স্বীকার করে না অনেক মানুষ জানার পরেও স্বীকার করে না করে না। জর্জ বার্নান এরকম অনেক পন্ডিতরা জানতো যে ইসলাম হক কোরআন হক নবী করি ইসলাম ইসলাম হক জানার সুযোগ হয়েছে তাদের তারা অনেক লেখাপড়া করেছেন তাদের অনেক স্টেটমেন্ট পাওয়া যায় ইসলাম সম্পর্কে তাদের অনেক স্বীকৃতি এর প্রশংসাও তারা করেছেন কিন্তু আর আল্লাহ তালার যে খাজানা আছে আল্লাহ তালার যে মানুষকে এই নিয়ামত দিচ্ছেন দিন রাত সৃষ্টি করছেন জীবন দিচ্ছেন রেজেক্ট দিচ্ছেন সন্তান সন্ততি দিচ্ছেন সুস্বাস্থ্য দিচ্ছেন নজয়ান হচ্ছে মানুষ মানুষ কত এনজয় করতেছে কত নিয়ামত কত টাকা পয়সার মালিক হচ্ছে কত আরামের বাড়ি ঘর গাড়ি ঘোড়া তৈরি করছে এত কিছু যে খাজিনা পাচ্ছে এগুলো কোথায় এগুলো সে কিভাবে পেয়েছে এগুলো দেওয়ার পিছনে একজন যে রাজাক আছে তাকে সে চিন্তা করে যারা বড় ব্যবসায়ী সে মনে করে আমি একজন সফল ব্যবসায়ী কত বুদ্ধি আমার মাথায় আসে যার ফলে তো আমি এগুলো করেছি আমি লেখাপড়া করে পণ্ডিত হয়েছি বিশাল চাকরি পেয়েছি দেখা গেল যে দুই ভাইকে সঙ্গে যদি আপনি পুজো দিয়ে নামান একই ব্যবসায় ও লাগান একজন দেখা যায় অনেক দূরে গিয়ে গেছে আরেকজন মনে হয় কোনো রকমই আগাতে পারছে না ঠিকই তার ব্রেনের কোনো কমতি নাই হাত পাতার মতো ঠিকই আছে, বেচারা অলসনাদের পরেও আগাইতে পারে না পরে ব্যবসা বন্ধ করে দেওয়া লাগে এরকম হয় না যে ব্যবসা বন্ধ করে দিয়েছে যিনি এরকম দেখছেন ব্যবসা সুবিধা করতে পারে এ খুব বোকা মানুষ না পারেন থেকে বেশি এরকম আপনি যে আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান এরকম ব্যবসায়ী হেল্প করে ফেলেছে আবার আপনার চেয়ে অনেক কম বুদ্ধিমান মার্শাল আল্লাহ বিশাল সফলতা অর্জন করেছে এরকম কি নজির আমাদের সমাজে নাই তাহলে বুঝা গেল যিনি ব্যবসায়ী যিনি অর্থ শালী যিনি বৃত্তশালী বিশাল বৈভবের অধিকারী অনেক বড় পজিশন আল্লাহ আমার নয় আমার ক্রেডিট না আমাকে আরেকজন দিয়েছেন মেহরবানি করে তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যদিও আল্লাহ তালা আমাকে বুদ্ধিও কিছু দিয়েছেন আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন যার ফলে বুদ্ধিকে আমি ব্যবহার করে আমি তার ফায়দা নিতে পেরেছি তো এই খাজাইন রব্বিকা আপনার রবের যে সমস্ত দান দক্ষিণা রেজেকের সবকিছুর যে খাজানা আছে যে খাজানচি আছে যে ট্রেজার আছে এগুলো অন্য কার হাতে নয় এগুলো বন্টন করা দায়িত্ব কার হাতে আল্লাহ হাতে এই আমরা বিশ্বাস করি না কোনো মাজারের হাতে এর ক্ষমতা আছে কোন পিসাবের হাতে ক্ষমতা আছে কোন কোনো ওয়ালিয়াল্লা হাতে এই ক্ষমতা আছে এই ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে মা বাবার হাতে ক্ষমতা আছে আমি একবার দেখি কাটা করতে নামাজ কালাম পড়েন আখেরাতে এত কষ্ট করেন জীবনে ব্যবসা বাণিজ্য করে কত কিছু আল্লাহ তালা বেশি করে বরকত দিবেন দুনিয়াও দিবেন আখেরাতেও পাবেন একটু নামাজে টাইমলি পড়ার চেষ্টা করেন তো তিনি বললেন হ্যাঁ একটু তো পড়া হয় না আসলে ঠিক তবে একটা কাজ আমি করি আমি আমার মায়ের ক্ষেত্রে করি এবং বিশ্বাস করি কথা নেওয়া মায়ের দোয়া এত মাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন সব ই মানুষের যে শয়তানে কত রকম ধোকা দেয় আল্লাহ থেকে দূরে নেওয়ার জন্য আর আল্লাহ সৃষ্টি করেছেন কি করার জন্য শুধু আল্লাহ করার জন্য আল্লাহ তোমার রব ফলা করে দিয়েছে আগে তোমার রবের হক আদায় করো তার ইবাদত কর আর কারো সঙ্গে তার সঙ্গে কাউকে শরীর করো না তারপরে মা বাবার প্রতি সদয় আচরণ করা। খুব ভালো গুণ মায়ের কিন্তু আল্লাহ করে আল্লাহ মুসাইতে নাকি তাদের কি আল্লাহ নিজেকে এই ক্ষমতা দিয়ে দিছে যে তোমরা যদ্দুর চাও যাকে দিবা রিজেক দাও আপনাদের কারো হাতে রিজেকের ক্ষমতা আছে আপনার ছেলেপে যদি চারি পাঁচজন থাকে আপনি ঠিক করে ফেলতে পারবেন আপনি তাদেরকে শিক্ষা দিতে পারবেন বাড়ি ঘরে আল্লাহ তৌফিক দিলে আপনি চেষ্টা করলে কিন্তু আমার আল্লাহর কাছে যে রেজেকের আসল কাঠি আছে সেটা আপনি কিছুই করতে পারবেন না আপনি সমানভাবে ভাগ করে দিয়ে গেলেও দেখা যাবে আপনার ইন্তিকালের পরে একজন আমির হয়ে গেছে আরেকজন ফকির হয়ে গেছে বিশ্বাস করে তাদের ক্ষেত্রে হয় না কাফের হয় সমস্ত আল্লাহ তাল্লাহ তো তারা এরকম কোন হৃদেকের ক্ষমতা তাদের হাতে আসে কিনা ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনিম সুল্লামিউ না আল্লাহর কাছ থেকে নেমে এসে তাদেরকে তিনি ওহিনাজিল করে যান তার এটাকে বিশ্বাস করে না আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে পাঠিয়েছেন তারা বিশ্বাস করে না তো তারা একটু আকাশের দিকে চলে যাক আর সে কাছে চলে যাক সিবড়ি তৈরি করুক আর সেখানে গিয়ে শুনুক আল্লাহকে আমরা শুনে আসছি জিব্রাইল আসে না আল্লাহ তালা পাঠান নাই তিনি ঘরে বসে কোরআন বানিয়ে বলেন যে আল্লাহ আকাশ থেকে নাজিল হয়েছে মিথ্যা কথা এরকম কোনো দলিত বাবা তারা দেখাক এটার কোন উত্তর তাদের কাছে আসে যেতে পারবে তারা যেতে পারবে না আম্লাহুলা তুমা তুনুল বানুন আরেক প্রশ্ন তারা বলে বসলো যে ফেরস্তারা হচ্ছে আল্লাহ তালার কন্যা আল্লাহ তালার কন্যা বানাইছে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা ছেলে বানাই নাই তা আল্লাহ বলে তারা যেটা পছন্দ করে না ওইটা আমার দিয়ে দিছে কারণ মেয়ে হওয়া তারা পছন্দ করতো না মেয়ে হলে কি করতো জানতো কবর দিত যেটা তারা পছন্দ করে না সেটা ওকে দিলাম ফের তো আল্লাহ তালা তো কোনটাই পছন্দ অপছন্দ প্রশ্ন আসে না আল্লাহ সব মাসলুক কিন্তু আর জিনের জন্য অ্যাপ্লিকেবল অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য নোট অ্যাপ্লিকেবল ওনারা ফেরেস্তারা পুরুষও নন মহিলা নন এই জেন্ডার সঙ্গে তাদের কোন সম্পর্ক নাই কাজেই এরকম অন্যায় কথা বলা ঠিক নয় তারপরে আল্লাহ কন্যা বানিয়ে এবার বিভিন্ন ফেরেস্তা তারা এবাদত করত। বিশ্বাস করতো অমুক ফেরেস্তা এই কাজ করবে অমুক ফেরেস্তাকে এবাদত করলে এই ফল পাওয়া যাবে এরকম মকার কাফর করত। এখন এখানে আমি গতকালকে বলেছিলাম ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তারা আরেক ফেরিস্তা আবিষ্কার করেছে তার নাম হল কিউপিড ভ্যালেন্টাইন ডে যেটাকে বলা হয় ভালোবাসা দিবস আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে এই সমস্ত দেশে যা আছে সব আমদানি করার জন্য কিছু লোক আসে মনে করে এগুলো বৃহস্ত এখানকার যা পাওয়া যায় এই সমস্ত বেলের লাপনা বেহাই এগুলোকে আমাদের দেশে ইম্পোর্ট করার জন্য। তো এখানে তারা ভ্যালেন্টাইন ডেতে প্রেমের দিন যে যেখানে তার কলিগ আছে যেখানে যার পছন্দের আছে সবার কাছে প্রেম নিবেদন করবে প্রেম আবেদন করবে আর এটা করার জন্য তারা হ্যাঁ যে প্রেমের জন্য সেদিন তারা যে সেলিব্রেশন করবে হ্যাঁ এটা কিউপিড সেই দিন এক স্বর্গীয় দেবতা মানে এক ধরনের বিভিন্ন জায়গায় দেখবেন তার উইং আছে তার পাখা আছে দেখছেন নাকি কিউপিডকে দেখেন না কিউপিড এর ছবি আছে দেখবেন তাদের মিডিয়া আসে মাঝে মধ্যে অ্যাডভার্টাইজমেন্টেও মাঝে মধ্যে দেয় তার কাছে অনেকগুলো তীর থাকে তার কাঁধের মধ্যে তাকে একটু প্রার্থনা করলে আপনার পক্ষ থেকে সে প্রেমের তীর ছাড়বে সেটা প্রেমিকার হৃদয়ে গিয়ে গাঁদবে এই জন্য এই ভ্যালেন্টাইন ডে তাদের এই উৎসবে সেলিব্রেশন সেখানে গিফট টিফট কিনলে প্রেমের তির গিয়া লাগবে সেখানে তো এই সমস্ত মিথ্যা কাহিনী ফেরস্তাদের সম্পর্কে বিল্লাহ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অন্যায় প্রেমের জন্য তৈরি করেছেন হ্যাঁ আল্লাহ তালা ফেরস্তাদের ব্যাপারে বলেছেন লাহ আমারহম তো তারা ফেরেস্তাদের ব্যাপারে আরবের লোকেরা এইরকম অন্যায় মন্তব্য অন্যায় ধারণা পোষণ করতো অন্যায় অন্যায় ইমান পোষণ করত এই প্রশ্নের কোন জবাব তাদের কাছে নাই আপনাকে অনেক হাদিয়া তোফা দিয়ে ভর্তি করে দিতে হবে এরকম কোন বোঝা তো আপনি তাদের উপর চাপিয়ে দেননি নবী করিম সাল্লাম দাওয়াতি কাজ করলে ওনারা পয়সা করে তারা ওনাকে দিতে হবে এরকম কিছু দাবি তিনি করতেন এরকম কোন আশা করতেন কোন নবীরা করেছেন এগুলো সমস্ত নবীরা কি বলতেন ইন ও কাউম তোমাদেরকে আল্লাহর কথা শুনাই এর বিনিময়ে কোন হাদিয়া তোহবা পারিশ্রমিক পকেট ভর্তি করে দিতে হবে এগুলো আমি কিছু চাই না আমার পুরস্কার কার কাছে আল্লাহ তালার কাছে যদি আখারি জমানায় আমাদের ওয়াইফদেরকে পয়সা করে একটু লাগে আর পাখির একটু ইয়া হয়ে গেছে রাহা খরচ বা কেউ যদি এখন এই কারণে চাকরি বাকরি করতে পারেন না এটা বুঝি তার দরকার আছে। তবে এইটা রেওয়াজটা বেশি প্রচলিত হওয়া বোধহয় ভালো না কারণ কোরআনে পাখির স্পিরিট হচ্ছে যে দায়ী যদি দিনই দাওয়াত দিয়ে পয়সা করি না নেন এবং এটা কোনো মাকসুদ না হয় তাহলে এটার মধ্যে আল্লাহ কি করবেন বেশি করবেন। এবং আমাদের ইমাম ছিলেন তারা এই নিয়মিকাজ করতেন এটাকে প্রফেশনাল হিসাবে সংসার পরিচালনার জন্য তারা বেছে নেননি যদিও এটা ঠিক যে অনেক ডিমান্ড থাকে যে ডিমান্ডের কারণে তারা কোনো জায়গায় চাকরি বাকরিতে বাধা থাকতে পারেন না ডিমান্ড পুরো করতে বিভিন্ন জায়গা থেকে আসে বাংলাদেশে মনে করেন যদি আপনি ঢাকায় বসে থাকেন আল্লাহ আপনাকে এরকম কিছু দিনই কথা বলার তৌফিক দান করে দেখা যায় বছরে তিনশো দিনে আপনার যেন প্রোগ্রাম আসছে আপনাকে যেতে হবে তাহলে আপনি কোনো দায়িত্ব পালন করতে পারতেছেন এটা কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি বাস্তবতা আছে ঠিকই কিন্তু এরপরেও এখন তিনশো পঁয়ষট্টি দিনই ওয়াচ করতে হবে তারপর কি বিকল্প কিছু চিন্তাভাবনা করে যদি এইভাবে যাওয়া যায় তাহলে দেখা যায় আল্লাহ তালা যেটা নবী করি সাল্লাহ সাল্লামকে গিয়ে যে তরিকে দাবাতি কাজ করিয়েছেন সেটা মধ্যে পড়ে ওইটাই বেটার কোনো সন্দেহ নাই আদারওয়ে কেউ যদি এই কারণে চাকরি বাকরি করতে পারে না সেই জন্য জায়েজ হতে পারে না জায়জ নয় কিন্তু উত্তম হচ্ছে নবী করি সাল্লা তরিকাটাকে কি করা ফলো করা তাহলে এটাও তারা জবাব দিতে পারেন নাকি তাদের কাছে গাইবের খবর আসে আর তারা এগুলো লেখে তারা যে বলে যে ওনার কাছে এরকম কেউ এসে বলে দিয়ে যায় বা উনি নিজে বানান অথবা অন্যদের কাছ থেকে কৃষক কাহিনী আগের কিতাবের এগুলো জোগাড় করেন এই সমস্ত খবর তারা পাইল কোথায় তাদের কাছে গাইবের কোন খবর আসে যে তারা এগুলো লেখে তারা দে কোন জায়গাতে খবর এসেছে বিনা দলিলে আরেকজনকে মিথ্যাবাদী প্রমাণ করা প্রভাকাণ্ডা করা তার বিরুদ্ধে এটা হচ্ছে এক ধরনের মানে বড় অন্যায় যে ব্যক্তি যে অন্যায় করেন না সেটা তাকে তহমত দেওয়া কোনো দলিল ছাড়াই সত্যিকে অস্বীকার তারা যে চক্রান্তটা একদিন তাদের নিজেদের বিরুদ্ধে যাবে কাফরদের এই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা কাদেরকে করতে হবে তাদেরকেই করতে হবে আফসোস কারা করবে তারাই করবে আঙ্গুলি কামড় দেবে তারা কেমন নিজের আঙ্গুলি নিজে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে হ্যাঁ কি করেছি কার বিরুদ্ধে চক্রান্ত করেছি আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করেছি দিন ইসলামী করেছি আমার ক্ষতি করেছি তাহলে তাদের এই ক্ষতি তাদের বিরুদ্ধেই যাবে অন্যের জন্য গর্ত খুলেছে নিজেই সেই গর্তের মধ্যে পড়ে ধ্বংস হবে তাহলে তাদের চক্রান্তটা তাদেরকে কোনো কামিয়াবি দেবে না তাদের ক্ষতির কারণ হয়ে যাবে আসলে তাদের কাছে কোন দলিল প্রমাণ আছে আমাদের দেশে এই যে অন্য ধর্মের লোকদেরকে দেখেছি তারা মূর্তি বানায় মূর্তি পূজা করে এরপরে কেউ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে কত মাহলুকের পূজা করে এই পূজা গুলো যে করে এইগুলো যে তাদের ইলাহ মাবুদ এর পিছনে তাহলে একটা সোজা প্রশ্ন পৃথিবীর মানুষ কত ধরনের আহমুখীতে লিপ্ত আছে সুস্থ মানুষ নিজের হাতে হ্যাঁ নিজের হাতে সুস্থ মানুষ আসে এসে নিজে হাতে গড়ে মূর্তি আর সেই মূর্তির কাছে তার যেখানেই যা বগল দাবা করে একটা মূর্তি থাকে নবী করিম সাল্লা সঙ্গে কথাবার্তা বলার জন্য আসছে আসার সময় ওনাকে কিছু চ্যালেঞ্জ করবে কিছু তর্ক বিতর্ক করবে এই মানসিকতা নিয়ে। কিন্তু সেখানে লুকেয়া বগলের তলে একটা মূর্তি নিয়ে আসে। মাটিতে মাটি দিয়ে তৈরি করা মূর্তি ওনা কাছে আসার আগে এমন হলো যে পট করে তল থেকে পড়ে গেল কয়েক টুকরা হয়ে ভেঙে গেল তো নবী করিম সাল্লাম বলেন আমার কাছে আসছো এটা পকেটে করে এখন দেখলা তো তোমার মাবুদ কী ভেঙে টুকরা টুকরা হয়ে গেলো মামুদ নিজেকে রক্ষা করতে পারে না আর তোমার কেমন রক্ষা করবে আল্লা তালা এত সুন্দর জ্ঞান দিলেন ইনসানি তাকু এত সুন্দর আকৃতি দিলেন আর জ্ঞানী গুনে শিক্ষায় দীক্ষায় আশ্রাফুল মাহলুকাত করলেন আর সেই মানুষ নিজেকে কত নিচে নামিয়ে দেয় আল্লাহ করে তো এলাহ তো নাই কি এখন তারা যদি হয় যে তাদের সমস্ত প্রশ্ন যেগুলো আল্লাহ করলেন একটারও জবাব নাই কোনটারও জবাব নাই তারপরে আল্লাহ তালা তাদেরকে আজাব দেওয়ার জন্য যদি এমন করেন যে মাথার উপরে একটুকরা ম্যাগকে ধরে নিয়ে আসেন এসে বলেন তাদের উপরে পতিত হয় আজাব গজব হিসাবে আসে তারপরে তারা বলবে যে এরকম আকাশের মধ্যে ম্যাগ থাকে কোনো অ্যাক্সিডেন্টে ম্যাগটা থাকতে পারে ঠাস করে পড়ে গেছে তবে তাতে আবার আল্লাহকে আবিষ্কার করলেন এরকম তো হইতেই পারে আকাশের মধ্যে এত ম্যাগ আছে। আল্লাহ তারা যে বলেছেন দেখো তোমরা আকাশের দিকে তাকিয়ে এই যে ম্যাগ গুলো এক জায়গা থেকে কিসের মাথার কোনো জায়গায় গেলো ওগুলা তো মূল্য মূল্যই বাকিরাও বলবে আবিষ্কার করবে বিজ্ঞান খুলে খুলে কি কারণে অ্যাক্সিডেন্ট হলো ওজন হলে কোন প্রবলেম হলো কিনা এই সমস্ত তথ্য আবিষ্কার করবে কিন্তু আল্লাহর আজাব এবং গর্ব এটা বিশ্বাস করবে সুনামি হয়ে গেলে এত কে ঘটে গেল এক মিনিটে দুই মিনিটে পাঁচ মিনিটে কি ঘটে গেল আবিষ্কার করে কি হয়েছিল পৃথিবীর প্লেটগুলো কতটুকু দূরে সরে গেছিল কোন জায়গায় দূরে সরলো কেন সরলো ওইগুলো কত আবিষ্কার তথ্য এগুলো নিয়ে সায়েন্সের কত বই আছে কয়েকদিন আগে আমার বাচ্চা আপনার ক্লাস নাইনে পড়ে তো ওর বিজ্ঞান বই আমি একটু হাতালাম উল্টালাম দেখলাম যে তারা সুনামি কেন হয় ভূমিকম্পে কেন হয় আগ্নেয়গির লাভা কেন আসে অনেক তারা তথ্য তত্ত্ব আবিষ্কার করল তথ্য সব ঠিক আছে এগুলা ফ্ল্যাট আসে এগুলো একটু সরে যায় তারপরে একটা কম্পনির সৃষ্টি হয় কি হয় না হয় সবই ঠিক আছে এগুলোতে কিছু কারণ কারণের কোনো সৃষ্টি সৃষ্টিকর্তা নাই কিন্তু আর আগায় না কারণের সৃষ্টি সৃষ্টিকর্তার দিকে আর যায় না যে আমার আল্লাহ এই সমস্ত কারণের উদ্ভাবক এটা দিকে তারা যাবে না তো কাদের তাদের কোন ব্যাখ্যা তারা করে বলবে সাহাবু মারকুন এটা তো অনেকগুলো বেশি ম্যাগ হয়ে ভারী বেশি হয়ে গেছে তো আর ওজন ধরে রাখতে পারেন আল্লাহ বলেন যে এত প্রশ্ন করলাম তাদেরকে এত যুক্তি দিয়ে জিজ্ঞাসা করলাম একটা তারা জবাব দিতে পারল না এরপরেও তারা ইসলাম কবুল করে না পৃথিবীর যারা এখন ইসলামের সঙ্গে দুশ্মনী করে তাদের দুশ্মনী করার কারণটা কি মেইন মুসলমানের কি শক্তি এত বেশি হয়ে গেছে তাদেরকে চ্যালেঞ্জ করা শুরু করে দিয়েছে আসলে তো মুসলমানদের আমাদের যে দুর্বলতা আছে মাসা আল্লাহ তারপরে শুধু ইসলামের ভয় এই দিনটা মধ্যে এখনো কি আছে সঠিক স্পিরিট আছে এই দিনটার পাওয়ারটাই তাদেরকে ভয় ফেলে দিয়েছে শুধু এই দিনের কারণে আমাদের সঙ্গে দুশ্মনী আমরা তাদের কোনো ক্ষতি করিনি তো এই আল্লাহ তালা বলেন তারা যখন এরকম করছে আপনি খারাপ আপনি যে পাগল আপনি অন্যায় কিছু করছেন আল্লাহ দিনের বিরুদ্ধে দুশ্মনী করছে আপনি যথেষ্ট কষ্ট করে ইসলামের দাওয়া দিয়েছেন ফাদার হোম আপনার দায়িত্ব আর কিছু নাই ছেড়ে দেন ওদেরকে আল্লাহ দায়িত্বে ছেড়ে দেন হাতু ইয়াহিফি হেউস আকুন ওই দিন যেদিন তারা আল্লাহর সঙ্গে মিট করবে দেখা সাক্ষাৎ হবে তারা যেদিন বেহোস হয়ে পড়ে যাবে কে আমাদের দিন এরপরে আবার হাসর হবে সঙ্গে দেখা হবে যেদিন বেহোস হয়ে পড়ে যাবে সেই দিনের নাম কি কে তারপরে আবার কি হবে হাসর হবে আবার নিন্দা করা হবে তো কাজেই একদিন তারা সব সমস্ত কুল্যমান আলহিয়া ফান শেষ হয়ে যাবে আর আল্লাহ কাছে ওই দিনে আল্লাহ তাদের থেকে উত্তর নেবেন আপনি আপনার ডিউটি পালন করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি সেদিন এমন ধারা ধরব তাদের কোন ষড়যন্ত্র তাদেরকে আর বাঁচাতে পারবে না তাদেরকে রক্ষা করতে পারবে না তাদেরকে সাহায্য করার কেউ আর এগিয়ে আসতে পারবে না কি অসহায় হয়ে যাবে বিশাল বিশাল সুপার পাওয়ার গুলো সেদিন অসহায় হয়ে তাদের হাসর হবে এত অসহায় হয়ে হবে তাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগেনি শুধু তাই আমাদের দিন নয় দুনিয়ার মধ্যেও তাদের ষড়যন্ত্র কত কাজে লাগবে আল্লাহ তালা কি বলেছেন ষড়যন্ত্রের ব্যাপারে অমাক ওরুল তারা কতই না ষড়যন্ত্র করে আল্লাহ তালাও তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় কিছু গুটি খেলেন ষড়যন্ত্র মোকাবেলায় কিছু আল্লাহ করেন আল্লাহ প্লানগুলো পরিকল্পনা গুলো তাদের ষড়যন্ত্রের পরিকল্পনা থেকে অনেক বেশি উত্তম অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন ওমা কার ওমা করাহুম ওয়াইন্দ হিমা ক্রুহুম আল্লাহ নবীর বিরুদ্ধে ওয়াইন দল হেমাকুহুম আর আল্লাহ তালার কাছে তাদের ষড়যন্ত্র জমা হয়ে আছে আল্লাহ দৃষ্টিতে আছে আল্লাহর নজরে আছে আল্লাহ তালা যখন হস্তক্ষেপ করবেন তাহলেও তারা কিছুই করতে পারবে না পারবে একটা পাহাড় সরাতে বলেন সারা পৃথিবীর মানুষের শক্তি জোগাড় করে আমাদের দেশের ছোট্ট একটা পাহাড় লাল নাই পাহাড় আছে কুমিল্লা এটা সরাই দেখ হিমালয় পাহাড়টা দূরের কথা পারবে না ছোট একটা পাহাড়ও সরাইতে পারবে না সারা দিনে মানুষের ঢাকা দেখ পারবে না তো আল্লাহ তালা বলেন যে যতই তাদের ষড়যন্ত্র হোক আল্লাহ তালা যেখানে ঠাকাই দিবেন তাদেরকে ধরিয়ে দেবেন তাদের আর কোন উপায় তখন থাকবে না এই সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করছেন শুধু মক্কার কোরআজের জন্য নয় বর্তমান জামানায় আল্লাহর চ্যালেঞ্জ কি বর্তমান আসে না নাই কেমত পর্যন্ত বাকি থাকবে না থাকবে না থাকবে তো সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা কিভাবে ধরাই দিচ্ছেন যারা ইসলামের বিরুদ্ধে এত পয়সা করে খরচ করে এত ষড়যন্ত্র করে এখন আল্লাহ তালা ধরা দিচ্ছেন ভালো করে ধরা দেন নাই সারা পৃথিবীতে এখন হাহাকার চলছে না ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি ক্রেডিট কার্ড কিভাবে আসছে রিজার্ভেশন কেমন চলতেছে এখন হাপিতা আস হাহুতে আস কোন কোনো কাজ দেখুঁতে না আরো করো ষড়যন্ত্র আল্লাহ বিরুদ্ধে আল্লাহ আলো দেখাবেন এগুলা বলে মানুষকে আল্লাহ তালা সতর্ক করতে চান যে আল্লাহ না করে আল্লাহ মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ আর যারা জালিম যারা এভাবে জুলুম করেছে তাদের জন্য আমি আরো কিছু আজাব দেব আরো কিছু শাস্তি দেব দুনিয়ার মধ্যেও এই তো আখেরাতের মধ্যে বড় আজাব দেবেন আল্লাহ তালা তার আগে দুনিয়ার মধ্যেও কিছু আজাব দেন এই যে দুনিয়ার আজবের কথা একটু আগে বললাম দুনিয়ার মধ্যে আল্লাহ ক্ষমতা কিছু দেখান মাঝে মধ্যে সুনামি আজাব গজব ইকোনমিক সুনামি দিয়ে আল্লাহ তালা দেখালেন হ্যাঁ এগুলো দুনা না যা লিখা আখেরাতের আজাব হচ্ছে কিছু হালকা কেন আল্লাহ হালকা আজাবগুলো দুনিয়ার মধ্যে দেন মানুষকে মেরে শেষ করে দিতে দেন না কিছু লোক মারা গেলেও বাকি কি করবে শিক্ষা গ্রহণ করবে তারা শিক্ষা নেবে যে না আমরা যথেষ্ট হয়েছে আর বারাবারই করবো না আমরা সোজা হয়ে যাই এই আল্লাহ তালা এইভাবে দুনিয়ার মধ্যে আজাব দেন যে একবার আজাব দুনিয়াকে পুরো আল্লাহ ধ্বংস করেন না কোনো একটা ছোট্ট আল্লাহকে দেন যাতে সারা পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে কিন্তু মানুষকে শিক্ষা নেয় ঠিকই হয়তো অল্প কিছু লোক যারা বুঝে তারা তাও বাড়ে দেয় কিন্তু অনেক মানুষই মেজরিটি মানুষ এতে কোনো শিক্ষা গ্রহণ করে না এখন আল্লাহ বলছেন যে আপনাকে এত কষ্ট দেয় এখন আপনি এক কাজ করেন যে বেশি কষ্ট এসে গেলে মানুষের সবর করা মুশকিল হয় আপনি সবর করতে থাকেন লেখক মেরবিকা আল্লাহ আপনার রব কখন ফয়সালা করবেন কাকে কখন শাস্তি দিবেন আবু জাহাল আবুল আহাব এই যে কষ্ট দিয়েছে মাঝে মাঝে রসুল্লাহ সাল্লামের কষ্ট লাগতো যে আল্লাহ তালা এদেরকে কখন শাস্তি দিবেন কখন ইসলামকে বিজয় দেবেন যে মুসলমানদের উপর অত্যাচার করছে কখন আল্লাহ তালা তাদেরকে নিস্তার দিবেন এগুলা কি নবী করিমসাল্ আসলাম চাইতেন না যে একটু ঘটে যাক চাইতেন না আর সাহাবারা তো বেশি চাইতেন মক্কা যখন মারি খাচ্ছেন সাহাবারা বললেন আপনি তিনি হেলান দিয়ে বসে আছেন কাবার দেওয়ালে তো একজন সাহাবি এসে বললো আপনি কাবার দেয়াল হেলান দিয়ে বসে আসেন আর আমাদেরকে মারধর করে শ্বাস করে ফেলতেছে আপনি আল্লাহর কাছে একটু দোয়াও করতে পারেন না আমাদের জন্য ধরলো নাকে অভিযোগ করে ফেলল না তোমাদেরকে বিজয় দেবেন এই দিনকে ক্রাইম করে ছড়বেন আমার ইয়িন আছে আগের জামানায় আল্লাহ তালা বান্দারা দিনের জন্য অনেক কষ্ট করেছেন পরীক্ষা করেছেন মাথার উপরে যে করা চালিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছে লোহার আঁচুড়ি দিয়ে জানত মানুষকে গাছ থেকে হাড্ডি রেখে চামড়া গোস্ত সব খুলে ফেলানো হয়েছে আল্লাহর দু এত কষ্ট দিয়েছে তবু তারা চুল পরিমাণ আল্লাহর করে বলছি আমার একই আছে আমার আল্লাহ এই দিনকে জাহের করে গালেব করে ছাড়লেন সাহাবারা থ হয়ে গেল আর কোনো কথা বললেন না তাদের একই ফেরত আসলে আল্লাহর প্রতি দুর্বলতা তো মানুষের আসে আল্লা তালা শুধু রসুর করে বলছেন এখানে যে হে নবিয়া আপনি তার জন্য অপেক্ষা করেন আমরা যদি চাই দুনিয়ার অমুক প্রেসিডেন্ট অমুক প্রধানমন্ত্রী অমুক রাষ্ট্র অমুক সরকার অমুক সুপার পাওয়ার এত দুশ্মনী করতেছে দিন ইসলামের বিরুদ্ধে আল্লাহ তালা তাকে ধরেন না কেন আগামীকালকে ধরে ফেললেই ভালো হয়ে যায় এরকম নগদ একটা যেন ধরে ফেলেন দেখতে পাই যে আল্লাহ হয়ে গেছে তার উপরে গজব আমার দিন শান্তি হয়ে যাবে। কি মনে চায়। এত মনে চাইলেও হবে না দোয়া করা যায় এই কোন কোনো কোনো নাজেলা তিন আজেলা পরা যায় জালিমদের বিরুদ্ধে দোয়া করার জন্য মমিনদের পক্ষে দোয়া করার জন্য আছে করা যাবে কিন্তু আমার আল্লাহ যদি মসলাহাত মনে করেন আর দেরি করবেন এক বছর দেরি করবেন পাঁচ বছর দেরি করবেন দশ বছর দেরি করবেন তাহলে আমরা কি অস্থির হয়ে যাব। তার তাড়াহোড়া করব আমরা কি আল্লাহর উপরে হতাশ হয়ে যাব কি যাবো হয়ে যাবে না আমার আল্লাহ কখন ফলা করবেন সেটা আমার আল্লাহ প্ল্যান আছে প্রোগ্রাম আছে সেটা অনুযায়ী আল্লাহ লিখে রেখেছেন দিন তারিখ সন মাস সপ্তাহ দে দিনে রাতে সকালে না বিকালে ঘড়ি কাটা কটা বাজবে তখন সবগুলো আমার আল্লাহর কাছে লেখা আসে না নাই আছে এরপরে আল্লাহ আরো বললেন আপনি সবর করেন কারণ হচ্ছে না হচ্ছে প্রটেকশন দিবেন তারা ওনাকে এভাবে হত্যা করতে পারবে না এবং দিনকে তারা ফুৎকার উড়িয়ে দিতে পারবে না আল্লাহর আছে মোদিনা ইসলাম কায়েম হবে মক্কা একদিন বিজয় হবে সারা দুনিয়া আল্লাহ তালা ইসলামকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তো আল্লাহ তালা বলেন আমার চোখের সামনে সব আছে আমি সব দেখি একদিন মুসলমানকে কোন জায়গায় অত্যাচার করা হইলে দিনের কারণে আল্লাহ কি দেখেন না সেটা কোন মুসলিম যখন বরণ শাহাদ আল্লাহ কি দেখেন না মুসলমানদের উপরে যা হয়েছে আল্লাহ কি দেখেন না আল্লাহ চাইলে তাদের উপরে এই মুহূর্তে গজল নাজরি করতে পারেন না আল্লাহ তালার প্ল্যান আছে প্রোগ্রাম আছে পরিকল্পনা আছে কখন কিভাবে হবে সবই আলম আল্লাহ তালা করছেন এই একই আমাদের পয়দা হওয়া দরকার এই কথা আল্লাহ বলেন আল্লাহ বলেছেন তাদের মধ্যে কেউ তার আল্লাহর সঙ্গে দেখা হওয়ার যে শখ শাহাদ আছে সেটাকে সে পেয়ে গেছে আর কেউ বাকিরা অপেক্ষায় আসে কখন শাহাদ আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ হয়ে যাক আল্লাহ চান নিপীড়ন আসে যদি শহীদ হয়ে দেওয়া লাগে নির্যাতনে তাহলে সেটা তার জন্য শুধু ক্ষতির কারণ নয় তার জন্য আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় মর্যাদার আসন অপেক্ষা করছে কাজে সকল অবস্থায় মুসলমানদেরকে আল্লাহ তালার উপরে ভরসা তাও রাখা তার তিতা কষ্ট এগুলোর আল্লাহ আল্লাহ করবেন ও সব বেহান দিয়ে রবী কাহিনা তাকুম আর এরকম কষ্ট যখন বেশি হয়ে যায় কষ্ট না হইলেও সুখে থাকেন আর দুঃখে থাকেন আপনার রবের তাসবি বেশি করে করেন যখন আপনি উঠেন কোন জায়গা থেকে উঠবেন কোনো কোনো রেওয়াতে বলা হয়েছে যখন থেকে ঘুম থেকে উঠেন তখন দোয়া পড়েন আবার কোন কোন জায়গায় আছে। যখন নামাজের জন্য দাঁড়ান তখন আল্লাহ কাছে আবার কোনো কোনো আসে জায়গায় তাপসির এসেছে যখন কোন বৈঠক শেষ করে উঠেন তখন আল্লাহ তসবি করেন ঘুমের থেকে বিছানা থেকে উঠলে সেটা সমর্থন হাদিসে পাওয়া যায় একটা হাদিসে এসেছে মানতে আর রামিন আল্লাহ যে ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে উঠল ফকল আল্লাহ ইনকুলো আলহামদুলিল্লাহ আল্লাহম এই কথা দিয়ে শেষ করে আল্লাহম আল্লাহ করে দেন তারপরে তিনি যদি এরপরে অন্য কোন দোয়া করেন আবার আল্লাহ তাল্লাহিব আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে ফেলবেন فَإِنْ عَذَمَ فَتَوَضْعَ ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلَّاتُهُ تر بردو ديتيني النماذ النية تؤذي قرين او آر ارکس تحجد بنفو بن النماذ بلن تر نماذ تخيو اللَّه تلقو بلن قررفل بن تر بردو راتر قرار اخمتك او ته اي دعا قرار ذكر قرار تصبيح قرار فضيلات عنه بشي اي حدث تر برمان او اتاو اتاو اعيات التفسير انو حدث اشتش جي من كل مجلس. কেউ যদি কোন মজলিসে কোন বৈঠকে কোন গল্প গুজবে গুজরে আসায় কোন আড্ডায় কোন জায়গায় একসঙ্গে কোন সমাবেশে বসলে মুসলমানরা সমাবেশ শেষ হওয়ার সময় এই কথা বলে যদি সমাবেশ শেষ করে أشهد ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তাহলে কি হবে জানেন আর তিনি বলেছে এক একটা রিওয়ায়েত আছে যে এই মজলিসের মধ্যে তুমি যদি ভালো কথা বলে থাকো ইন কুনতা আহসানতা ইসদাত তাখাইরান তাহলে এই দোয়া পড়ার কারণে তোমার এই নেকির আর যদি নেকির কথা পরিবর্তে মিটিয়ে দেবেন আরো হাজি এসেছে জিব্রাইল আলাম এসে আন্না জিব্রাইল আল্লাহ আলী জিব্রাইসালাম এসে রসুল্লাহামকে শিখালেন তিনি যখন কোনটা যেন পড়েন এটা অর্থ কি আল্লাহ আপনি অনেক পবিত্র আল্লাহ আপনার অনেক প্রশংসা করি আল্লাহ আমি সাক্ষী দেই আপনি ছাড়া মাবুদ নাই আপনার কাছে আমি গুনামাপ চাই আপনার কাছে আমি তওবা করি এই দোয়ার অর্থ যে কোনো মধ্যে দোয়া আছে মুখস্থ করে ফেলেন দুইজনে গল্প গুজব করতেছেন স্বামী স্ত্রী গল্প গুজব করলেন উঠে চলে আসতেছেন এই দোয়া পড়েন আল্লাহ তালা অনেক ফায়দা রেখেছেন অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি বসলো আড্ডা শেষ হয়ে গেছে উঠে যাবে এই সময় সে যদি বলে তাহলে এই মজলিশের মধ্যে যত আজে বাজে কথা বলেছে আল্লাহ সমস্ত গুণাকে মাফ করে দিবেন এগুলো হয়ে গেলে এখন কেউ যদি বলে অসুবিধা নাই যা আছে গল্পগুলো পচা কথা সব বলি কারণ কেউ যদি কয় যে যা খাইতে চার ভালো মন্দ সব চৌদ্দ গোষ্ঠী খাইয়ে শেষ কর আর ট্যাবলেট একটা রাখ এটা মুখে দিবি সব ঠিক হয়ে যাবে তাহলে এটা একটা ভালো মানুষের লক্ষণ না আল্লাহ তালা মাহুদি মেহরবানি করেন আর আমি জানি বুদি মা সঙ্গে এরকম দুর্ব্যবহার করবো এইটা করা ঠিক হবে না বাই মিস্টেক হয়ে গেলে আল্লাহ করেন বর্ণিত হয়েছে রাতের বেলায় তোমার রবের তসবি কর রাতের বেলায় তসবি বলতে অনেক ক্ষেত্রেই হ্যাঁ তাহাজের কথা হয়েছে এ রাতের বেলায় বেশি করে তাহাজিৎ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন হ্যাঁ বেশি করে তাসবি করতে বলেছেন কারণে করা হয় আছে। এই সবগুলো দিকে ইঙ্গিত করা হয়েছে এমনিও নামাজের মধ্যে কিছু সময় দেওয়া হ্যাঁ এই রাতের বেলায় যেকের আজকালের জন্য সময় দেওয়া এগুলো তেলাওয়াত করা আই উৎকুল তাহলে রাতের বেলায় আল্লাহ কাছে তাহাজ করা রাতের বেলায় একটু তেলাওয়াত করা রাতের বেলায় একটু যেটা বিরাট একটা নিয়ম এই জন্য ওলামাই কেরাম বলেছেন যে তেয়ামলা রাতের বেলায় তেয়াম করা তাহাজ পড়া তাহাজ আদায় করা এটা হচ্ছে এটা কি আমার আপনার অভ্যাস হয়ে গেছে যখন হয় নাই আল্লাহর কাছে এটার জন্য খুব করে দরখাস্ত দেওয়া লাগবে যে আল্লাহ আমাকে আপনি ক্যামাইলের অভ্যাসটা মেহরবানি করে দিয়ে দেন তাহলে আমি নেক কারের একটা অভ্যাস অর্জন করলাম কেয়ামাইলে লাইলে আবুস আলহিম এরপরে ওয়া ইতার নুজুম যে তারকাগুলোর পেছনে দিয়ে তারকাগুলো রাতের বেলা যখন শেষ হয়ে যায় ওই সময় তো তাহার যদি সময় হয়ে যায় ওই সময় এবং ওয়াক্ত হয়ে গেল আগে পরে ফজরের আগে ফজরের সময় ওই সময় আল্লাহকে একটু সকালবেলা ডাকা এটা কিন্তু খুব ফজিলতের টাইম এটা আল্লাহ তালা মেনশন করে দিলেন যে ওয়া ইতবার নুজুম সেটা হচ্ছে এই ফজরের সময় তারকাগুলো যখন আস্তে আস্তে যেন মিস না করে ওটাকে ভালো করে পড়ার জন্য তাম্বিহি তাকিদ এসে আয়াতে কেউ তাফসিল করেছেন যেমন ইবনে আব্বাসহুমা বলেছেন না হুমা আর রাকা তানি আল্লাহর এই আয়াতের মধ্যে বিশেষ ডুবে যায়। ওই সময় এই এই দুর্যাকাত নামাজ পড়ার কথা ফজরের জমাতের আগে এই এই এসেছে যে এত তাকিদ দুরা নামাজ পড়া কোন রেওয়াজে আসে যুদ্ধ করতে হবে ওই সময় তোমরা দুই ডাকাতে সুনাদে ছেড়ে দিও না অন্য হাদিসে এসেছে বলে মা আশার দিয়া আনহাম বলেন قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم على شيء من النوافل أشدت عهدان منه على ركاطئ الفجر النبي كريم صلى الله عليه وسلم نفل نماز في تيني اكتر فرض صلى الله عليه وسلم على نفل أولئك سنة دوكي ديا سنة نفل مدى فجر دوري قد سنة تكون هناك ذلكم احتمام کرتا دخي ذلكم سيريس ريپورت دخي سنة دين شارعنا ذلكم ان يكونوا سنة فرض نفل نماز کے عمي دخينا অন্য রে আছে শূন্য তাহলে কত মোবারক জিনিস আল্লাহ তালা কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন ফজরের দুই রাখা শুনত দিয়েছেন বিশ রাখাত শূন্য দেন নাই যদি বিশ টাকা এই ফজিল পাওয়া যায়তো আমরা প্রজনে পড়তাম দশ আঘাত দিলে আমি সেই দুটো আঘাত পড়তে আসে তুমি কবুল করো অন্য রে আছে আসছে যে মা তারা রাসুল উল্লা সালাম লাফি সফরহি ওফি হাদারিহি রসুল্লাহ সালাম ফজরের দুই এক সুনতকে আলহামদুলিল্লাহ আজমাইন মালিক জনাব আব্দুল হান্নান দেশে ইন্তকাল করেছেন أدخلهم جميعا في جناتك يا رحم الراحمين اللهم إنك عفو كريم تحبنا فعفو عنا رب ارحمهم كما ربو ربون صغارا يا رب العالمين رب اغفر لنا ولوالدين رب اغفر لنا ولوالدين رب اغفر لنا ولوالدين رب ارحمهم كما ربونا صغارا رب اغفر ورحم وأنت خير الراحمين ربنا تقبل منا إنك أنت السمين عليم وتبع لنا إنك أنت طواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته